সিলদাহজমাইনসিন্দিন আবাদ ফাউবাহ শানজিম আজাব আজিমুল সমস্ত প্রশংসা সালাতের উপর আল্লাহ ফক্রবুল সুরে আল ইমরানের আয়ত নম্বর এ পাঁচাদ করছেন যে মমিন মুসলিমরা তোমরা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পর সুস্পষ্ট বিধান চলে আসার পর আপসে মতভেদ করিও না এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না আল্লাহ ফক্রাবুল্লা আলমিন ঐক্যের আহ্বান করেছেন এবং বিচ্ছিন্নতাকে আল্লাহ পাক হারাম করেছেন তাই আল্লাহ পাক বলছেন ওালা তা কোনো তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ওয়াক্তালাফা আহমদাই এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরেও তারা মতভেদ করেছে অর্থাৎ আগের জাতিরা ইয়াহুদি এবং না সারা যারা অনেক দলে বিভক্ত হয়েছে তাদের মতো তোমাদের চরিত্র জানানো হয় বরং তোমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের ঐক্য গড়ে তুলবে আল্লাহাকের রব্বর বলছেন মহাশাস্তি রয়েছে যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে মতভেদ করে অথচ তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান এসেছে যারা বিজাতির অনুকরণ করে মহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন মতাবিয় অজু মাতাস জু স্মরণ করো যখন কিছু মুখমন্ডল সাদা হবে উজ্জ্বল হবে আর কিছু মুখমন্ডল কালো হয়ে যাবে সৎ লোকদের মুখমন্ডল উজ্জ্বল হবে বিচার দিবস আর অসৎ লোক পাপিষ্ট যারা অস্বীকারী তাদের মুখমন্ডল কালো হয়ে যাবে আল্লাহাক তাদেরকে শাসানিমূলক বলবেন আকাফার তুমা ইমান তোমাদের ইমানের পরে কুফরি করেছিলে অস্বীকার করেছিলে ফাজ ইমা কুন্তরুন তোমরা যেহেতু অস্বীকার করেছিলে সেই জন্য তার বিনিময়ে তার প্রতিফল হিসাবে আজাবের আসাদন গ্রহণ করতে থাকুন যাদের চেহারাগুলি উজ্জ্বল সাদা হবে তারা ভাগ্যবান ফাফি রাহমাতিল্লাহ তারা আল্লাহ রহমতে অবস্থান করবে হুমফি হাখা আলেদন এবং সেখানে চিরকাল তারা বসবাস করবে মহান আল্লাহ ইরশাদ করছেন তিলকা আয়াতুল্লাহা আলী কবিল হক এসব আল্লাহ পাকের বিধানাবলি আল্লাহ পাকের আয়াত যেগুলি হে নভি তোমাকে আমি আল্লাহ পড়ে শোনাচ্ছি সত্যের সাথে আলমিন আল্লাহ পাক রবুল আলহ বিশ্ব জাহানের জন্য কোন জুল মনায়ের উদ্দেশ্য করেন না আল্লাহ পাক তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে চান এবং ন্যায়ের আদেশ করেন। মাফিল করেন্লাহল অমর আসমান এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ নিকট রয়েছে আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়াইর আল্লাহুরমর মোহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন কুন্তুম খায়রা মোহান আল্লাহ এখানে এই আখ্যায়িত করেছেন কুন্তুম খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ ফাকর্বুল আলমিন বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্বকে তাদের পাপের কারণে তাদের অন্যায়ের কারণে তাদের আল্লাপ্রদত্ত বিধান থেকে সরে যাওয়ার কারণে তাদের আল্লাহ প্রদত্ত কিতাবকে বিকৃত করে দেওয়ার কারণে এই নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে শেষ অহম্মদকে আল্লাহ পাক এই নেতৃত্ব দিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি পোখরে জাতি লিন্যাস তোমাদেরকে নিয়ে আসা হয়েছে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তা মরমুনা মাউরুফ আল্লাপাক এখানে তিনটি গুণ উল্লেখ করেছেন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ জাতি কারা হবে তাদের গুণাবলী কী अल्लाह खब प्रथम गुण हमारे भलो क्यादेश दे मानवजाति के भलो कहर उत्साहित कर भलो कह भलो कथा तौहि कथा अल्लाहर एक कथा कलिम तय कथा भलोक एकमी ए करीम सल्लाह सल्लम अनुसरण कथा एक मात्र नबी ए करीम्लम के आदर्श मानव हिसाब से मजबूत कर धारणा अनुकरण कर सब चा भलो कथा सब चुनाव भलो कथा এই বাদতের কথা আল্লাহ পাক রবুল্লা আলম একমাত্র সবচাইতে ভালো কথা হচ্ছে ভালো চরিত্রের কথা এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে আল্লাহ পাক অন্যায় কাজে বাধা দিতে বলেছেন যেমন আমাদের ক্ষমতা রয়েছে সেই রকম রকমভাবে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে তৃতীয় গুণ হচ্ছে অত মেনাবিল্লা এবং আল্লাহর প্রতি তোমরা একমাত্র ইমান রাখবে এই তিনটি গুণ যদি থাকে তৌহিদ আল্লাহর একত্র থাকে আল্লাহর প্রতি ইমান এবং ভালো কাজকে যদি আমরা প্রচার প্রসার করি ভালো কাজের যদি আমরা দাওয়াত দিই আর অন্যায় কাজের প্রতিবাদ করি অন্যায় কাজে বাধা দিই তাহলে সমাজে সৎ লোকের সংখ্যা বাড়বে আর অসৎ লোক আত্মগোপন করবে এবং পাপ যাবে পাপ মাথা চাড়া দেবে না আহ কিতাব এলা কানা খেলা আল্লাহাক বলছেন আহলি কিতাব যদি ইমান নিয়ে চলে আসত তাহলে তাদের জন্য বড়ই কল্যাণকর হইতো মিনহুমুল মুলমেন তাদের কিছু লোক তো বিশ্বাসী হয়েছে ইমান নিয়ে এসেছে রহমুল ফাস এখন তাদের অধিকাংশ হচ্ছে পাপিস্ট আল্লাহা আকরুল তারপরে বলছেন নবী করিম সাল্লাম সাহাবাহিকে সম্বোধন করল ইয়ুর রকম আজা তারা তোমাদের সামান্য ক্ষতি করা ছাড়া সামান্য কষ্ট দেওয়া ছাড়া কোন ক্ষতি করতে পারবেন আজাবাহাই এমন হালকা কষ্ট দেওয়া যাতে মানুষের সর্বনাশ না হয়ে যায় আল্লাহ বলছেন ইয়াদুর রকম ইল্লা আজা তোমাদের কে তারা। আল্লাহর শত্রু আল্লা দিনের শত্রু মমিন মুসলিমের শত্রু সামান্য কষ্ট দেওয়া ছাড়া বেশি কিছু ক্ষতি করতে পারবে না আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ লিপ্ত হয় অস্ত্র ধারণ করে ইউ আর লুকমুল আদব তোমাদেরকে তাদের পৃষ্ঠ দেশ দেখিয়ে দেবে পিট ফিরিয়ে পালায়ন করবে তারা তোমাদের সামনে টিকতে পারবে না সোম্মালায়ন সারুন অতপর তাদেরকে কখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে না কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে সত্যিকার অর্থে হইতে হবে আমাদেরকেলমিন এই লোকদের ওপর অর্থাৎ ইহুদীদের ওপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ ফাকর্বুল গজব গজবপ্রাপ্ত জাতি যাদের উপর পাকের ক্রোধ হয়েছে সেই জাতিটি হচ্ছে ইহুদী জাতি আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে সোয়ায় ফাতেহা মকজুব আলহিম গজবপ্রাপ্ত আল্লাহ পাকরবুল আলমিনের যাদের ওপর আজাব এসেছে গজব হয়েছে এই বলে আখ্যায়িত করেছেন আর এই রকমই যারা সত্যকে জেনে সত্যকে বুঝে নেওয়ার পরে সত্য সম্পর্কে জ্ঞান হাসিল করার পরে অন্যায় কাজ করবে পাপে লিপ্ত হবে আল্লাহ রাস্তা ছেড়ে দেবে তারাও গদবপ্রাপ্ত যে কোনো জাতির হোক না কেন আল্লাহ পাক বলছেন যে এদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে সে যেখানে থাক যে কোনো দেশে থাক তবে নাস। তবে আল্লাহর যদি অনুগ্রহ কিছুদিনের জন্য তাদের ওপর হয় তাহলে সেটি ব্যতিক্রম আল্লাহ অনগ্রহে কখনো কখনো তারা বাড়তে পারে আল্লাহ পৃথিবীতে কিছু দিয়ে তাদেরকে বাড়াতে পারেন ওয়াহি নাস আর যদি মানুষের তারা সাহায্য সহযোগিতা নেই মানুষের আশ্রয় নেই কোন শক্তি যদি তাদেরকে সাময়িক কখনো আশ্রয় দেই এবং সাপোর্ট করে থাকে তাহলে তাদের এই লাঞ্ছনা পৃথিবীর লাঞ্ছনা কিছুদিনের জন্য দূর হইতে পারে আর আজকে ইয়াহজিদের অবস্থা তাই হয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহর দিনের শত্রুরা এদের পৃষ্ঠপোষকতা করছে এবং এদেরকে আশ্রয় এদেরকে অন্যায়ের ওপর সাহায্য সহযোগিতা করছে এদেরকে পাপ করতে সীমা লঙ্ঘন করতে বাড়াবাড়ি করতে আল্লাহর বান্না সমর্থন যোগাচ্ছে যার ফলে মনে হচ্ছে যে এরা মাথা চারে দিয়ে উঠেছে কিন্তু আসলে হচ্ছে যে তাদের ওপর আল্লাহ ফাকরুল আলমী কেমন পর্যন্ত লাঞ্ছনা চাপিয়ে দিয়ে রেখেছেন আল্লাহর গজবে তারা পরিবেদরে বা আলী হিমুল মসকানা এবং তাদের ওপর দারিদ্রের কষাঘাত করা হয়েছে আল্লাহ ফাকরবুল আলমী তাদের ওপর দারিদ্রের অভাবের কষাঘাত করেছেন কখনো যদি বা কিছু লোক যদি তাদের মধ্যে সচ্ছল হয়ে যায় হারাম খেয়ে সুদ খেয়ে পুঁজিপতি হয়ে যায় তাতে ধোকা খাওয়ার পিছনে সুদের টাকা সুদের ধন সম্পদ না আল্লাহ তাদের ফকরুল্লা আসবে কান এই এবং দারিদ্র আল্লাহাক চাপিয়ে দিয়েছেন তাদের উপর তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে আল্লাহ ফাকবুল আলমিনের বিধানকে প্রত্যাখ্যান করেছে ও এক আল আিয়া বেগাই রাহ আর অন্যায় ভাবে নবীগণকে হত্যা করেছে তাদের পূর্বপুরুষরা আসা দুন আর এটা এই জন্য এই বাড়াবাড়ি নবীদেরকে হত্যা করা এই জন্য যে তারা নাফার মান ছিল এবং তারা সীমালঙ্গনকারী জাতি ছিল আল্লাহ ফাকর আলমিন সৈয়া আলে ইমরানের আয়ত নম্বর একশো তেরো তের সাত করছেন যে আহলে কিতাব এই আহদিরা অথবা নাসারা এরা সকলে সমান নয় এদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক ভালো আছেন যাদের আচার ব্যবহার ভালো যারা বিবেক বিবেচনা করে সত্য মিথ্যার মাঝে হক বাতিলের মাঝে পার্থক্য করার চেষ্টা করে আল্লাহাক তাদের প্রশংসা করেছেন যেমন আবদুল্লাহ বিন সালাম রজিয়াল্লাহ তাল আনহ ইহুদীদের বড় আলেম ছিলেন মদিনা এবং নবী করিমস্লামের মদিনা আগমনের পরে দ্রুত ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার সাথীরা আল্লাহাকাল কিতাব আহলে কিতাবের সকলে সমান নয় আল্লাহাকাল্লা তারা সকলে সমান নয় مین آلائل جا تک راتکار گرمیا چتر ابنت ہائی چرتر عبادت بندی ستیہ کو جاچائی باچائی کراکاب کے پاٹ کر گوشن ملک এ হচ্ছে তাদের ভালো চরিত্র তাই আল্লাহাকান করেছেন বিশ্বাস রাখে পরকারের প্রতি বিশ্বাস রাখে আর অন্য কাজে এরা বাধা দিয়ে থাকে আর কল্যাণের কাজে এরা তৎপর আল্লাহ বলছেন যে কোনো ভালো কাজ তারা করবে যে কোনো বান্দা ভালো কাজ করুক ফালাইক ফারুফ তা স্বীকার করা হবে না তা প্রত্যাখ্যান করা হবে না আল্লাহ ফাকরাবুল্লা আলমে তা সাদরে গ্রহণ করবেন তবে পরকালে তার উত্তম প্রতিদান পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ইমান এবং শেষ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান এই দুটি বিষয় যদি না থাকে শাহাদঈম আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই এবং মহম্মদ আল্লাহর শেষ রসুল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এই দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া হচ্ছে বুনিয়াদী শর্ত আর নবীশ হাসিন আদর্শ চলবে যদি এই দুটি বিষয় না থাকে তাহলে আল্লাহ পাক যারা সৎ কাজ করে ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করে তাদেরকে পৃথিবীতে ভালো নেতৃত্ব দিয়ে দিবেন ভালো ধন সম্পদ দিয়ে দিবেন আল্লাহ পাক ভালো কিছু ভোগবিলাসের বস্তু দিয়ে দিবেন আল্লাহ পাক তাই বলছেন যে কোন কল্যাণের কাজ করবে তা প্রত্যাখ্যান করা হয় দেয় ইহকাল পরে কাল উভয়কালে দেওয়া হয় যদি সত্যিকার ইমানদার হয় আর যদি ইমানদার না হয় যদি আল্লাহ অবিশ্বাসী পরকালী অনে অসী হয় তাই আল্লাহাক আল্লাহ আলীতদের সম্পর্কে নিশ্চয় যারা অস্বীকার করল তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আল্লাহর কবল থেকে কোন ক্ষেত্রেই বাঁচাতে পারবে না তাদের কোন কাজে আসতে পারবেন এরাই হচ্ছে অধিবাসী এবং তারা সেখানে আল্লাহাক বলছেন যে এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না পরকালে বিশ্বাস রাখে না কিন্তু পার্থিব জীবনে ভালো কিছু ব্যয় করে ভালো রাস্তায় জনকল্যাণমূলক কাজ করে কামাশালের রেহিনও এমন এক হিমশীতল বাতাসের মতো হিমশীতল বাতাস যেই বাতাস আশা হারসা কও মিন কোন এক সম্প্রদায়ের ক্ষেতের ওপর আক্রান্ত হয়েছে জালাম আনফম যারা নিজেদের ওপর জুল অত্যাচার করেছিল ফাহু যার ফলে সেই জমির যে ফসল ছিল তা ধ্বংস করে ফেলল অমা জাহা মাহমুল্লাহ আল্লাহাক তাদের উপর কোন জুলম করেননি ওয়ালাকিন বরং তারা নিজের উপর নিজেই জুলম করেছে আল্লাহাকরা বোলাম তাহলে বলছেন যে সব লোকেরা ভালো কাজ করে কিন্তু তাদের তৌহিদ আল্লাহর একত্র ঠিক নেই এবং নবী করিমস্লামী রেসালাদকে বিশ্বাস করেনি তাদের অবস্থা ঐরকমই যে কিছু দেখলো যে ভালো কাজ তো করলো কিন্তু তা ধ্বংস হয়ে যায় আখেরাতে কিছুই পাই না মোহনাল তারপর এরশাদ করেছেন মোহনাল্লাহ এরশাদ করেছেন মোমিনদেরকে সম্বোধন করিয়ে মোমিন শকুল তোমরা তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে অর্থাৎ মমিন মুসলিমকে বাদ দিয়ে অন্য কাউকে অন্য কোন জাতিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না বিতানা মানে একেবারে ভিতরে ঢুকিয়ে নেওয়া ভিতরের কথা জানিয়ে দেওয়া অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা আল্লাহাক বলছেন যে এই রকম তোমাদের লোক ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না লাই আলু ও রকম খাবার কারণ তারা তোমাদের ধ্বংস করতে কোনো রকমের ত্রুটি রাখবে না তোমাদের ক্ষতি সাধনে কোন রকমের ত্রুটি রাখবে না তারা যথাসাধ্য চেষ্টা করবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে ওয়াদ্য মা এবং তারা তোমাদের কষ্টকে পছন্দ করে তোমরা বিপদগ্রস্ত হও তোমরা সর্বনাশ হও এটা আল্লাহর শত্রুরা আল্লাহর দিনের শত্রুরা পছন্দ করে সুতরাং তাদেরকে ভিতরে কি করে ঢুকাবে ভিতরে রহস্যের কথা কি করে জানাবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধ হিসাবে কি করে গ্রহণ করবে এইরকমই এর অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে তোমাদের নেতৃত্ব কি করে দিবে এবং এমন ক্ষেত্রে তাদেরকে পৌঁছে দিলে যে তোমাদের গোপনীয় কথা তারা জানতে পারলো এটা কী করে করতে পারো আফি কারণ এদের মুগ দিয়ে শত্রুতা স্পষ্ট হয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে অমাতফি সদুর রহুম আকবর আর যা কিছু তাদের মনে লুকাইত আছে শত্রুতা হিংসা বিদ্বেষ তা এর চাইতেও মারাত্মক प्रकाश कर प्रकाश पे अंतरे बड़ सूत्रता तुकायित तेना जैगे दियोना जी तुम्हारे क्षति साधन बैन्ना आयत तुम्हारे अल्लाह पब्बुल आलमी सुस्पष्ट आयत गर्णना आल्लाके निदर्शन विधाना बलि वर्णना कर दिए इनकुतुम ताके लुन जो तुमरा बुझार चेष्टा करो तुम जथेष रही الله قالتنا ها أنتم أولئي تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا قلوا عبدوا عليكم العنامنا من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بضعت الصدور تمرا تو أي لوك رائع جي تمرا تا در كيف حلو باشو احشنی مسلم در كتا الله فا قل لك رجل تمرا بيجاتي كيف حلو باشو الله شترو الله دين شترو در كيف حلو তোমাদেরকে ঘৃণা করে তোমাদের নাম যদি শুধু শোনে তাহলে ঘৃণা করে যদিও তোমাদের আকার আকৃতি দেখে তোমাদের চালচলন দেখে বোঝা যায় না যে সত্যি তোমরা মুসলিম কিছুই বোঝা যায় না তবু তোমাদেরকে তারা ভালোবাসেনা অর্থ মেনু না বিল কিতাবে খুললে তোমরা সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখো তাওরাত ইঞ্জিল জবুর কোরআন যত কিতাব আল্লাহ নাজুল করেছেন আল্লাহ প্রদত্ত কিতাব সবগুলোকে বিশ্বাস করো এবং শ্রদ্ধা করো অক্ষান্তরে তারা না ওয়াইজা আল্লাহ কালু আমা আর তোমাদের সাথে কখনো যদি সাক্ষাৎ হয় তাহলে বলে আমরাও বিশ্বাস করি ওই দা খালাউ কিন্তু যখন নির্জনে যাই এরকম এক সেইনির মোনাফেক চরিত্র লোকের কথা আল্লাহ কাতরুল উল্লেখ করেছেন যে তারা বাহ্যিকী ইমানের কথা বলে কিন্তু যখন আপোষে যখন দেখা সাক্ষাৎ করে নিজেদের লোকের সাথে নির্জনতা অবলম্বন করে আব্দু আলী কুমুল আনা মেলামিনাল গাইজ তখন গোসাই তারা আঙ্গুলের অগ্রভাগে কামড় দিয়ে থাকে এত রাগ হয় যে নিজ আঙ্গুলে নিজেই কামড় দিয়ে থাকে আল্লাহ বলছেন যে তাদেরকে বলে দাও হে নবী যে তোমরা তোমাদের গোসায় মরে ধ্বংস হয়ে যাও কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারবে না আল্লাহর দিনের ক্ষতি করতে পারবে না আল্লাহ ফকরবুল্লা আলমিনেক বান্দাদের কোন ক্ষতি করতে পারবে না ইন্দম বি সদুর নিশ্চয়ই আল্লাহ ফকরবুল্লা আলমিন অন্তর জামি মানুষের অন্তরের কথা সবকিছুই জানেন মহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন ইনতাম সসকুম তাদের চরিত্র হচ্ছে যে যদি কল্যাণ স্পর্শ করে তোমরা যদি হও তাদেরকে খারাপ লাগে মমিন মুসলিম সচ্ছল হবে মমিন মুসলিম নেতৃত্ব পাবে তারা ইসলামকে শক্তিশালী করবে এটা কখনো তারা বরদাস্ত করেন খুব খারাপ লাগে তাদেরকে ওয়াইন তো সাইয়ে আর তোমাদের ওপর যদি বিপদ আসে কোথাও তোমাদের দুর্ঘটনা হয় তোমাদের যদি বিপর্যয় তোমাদের ওপর নেমে আসে তোমাদের যদি ক্ষতি সাধন হয় তোমরা যদি অভাবী হয়ে যাও তোমাদের ওপর যদি তোমাদেরকে অভাবী অসহায় দেখতে চাই ওয়েন্তাকুয়া দুর রকম কে ধুমসে আল্লাহ ফাকর আলমিন এখানে প্রতিকার শিখিয়েছেন যে তারা তোমাদের সুত্রুত করবে এবং তোমাদের যদি সুখ আসে তাহলে তারা কষ্ট পাবে আর যদি তোমাদের দুঃখ আসে তাহলে তারা খুব খুশি হবে অর্থাৎ তোমাদের সবসময় ক্ষতি সাধন করতে চাই। আর এর প্রতিকার এর চিকিৎসা হচ্ছে দুইটি বস্তু দুটি বিষয় তোমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করবে আল্লাহ বলছেন ওয়াইন তসবিরু অত্ত্ব তোমরা যদি ধৈর্য ধারণ করো অত্তাহ এবং সংযত জীবনযাপন করো আল্লাহকে ভয় করো তাহলে তাদের ষড়যন্ত্রে তোমাদের যা কিছু করে আল্লাহ ফকরাবুল আলমিন পরিবেষ্টন করে রয়েছেন আল্লাহ ফকরাবুল আলমিন তারপরে অহুদের যুদ্ধের কথা উল্লেখ করেছেন এই আয়াতগুলি অহু যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে মহান আল্লাহ সুরাহ আলী ইমরান আয়তন একশো একুশে করছেন ওয়েজ গাদাউ তামিন আহলিকা তুবা তৃতীয় হিজরির সওয়াল মাসে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বর্মপরে বাড়ি থেকে বের হলেন পরামর্শ হইল সাহাবাইকার সাথে যে এই যুদ্ধ কেমন করে করা যায় মদিনার ভিতরে থেকে না মদিনা শহরের বাইরে গিয়ে কারণ মক্কার কোরেশ কাফের মুশরেকরা তারা মদিনার উপর আক্রমণ করার জন্য আসছে একদল পরামর্শ দিলেন যে আমরা দুর্বল হয়ে আছি সুতরাং মদিনার ভিতরে আমরা থাকি আর নিজের ঘর বাড়িগুলির দেখাশোনা করি আর এখানে থেকে আমরা প্রতিরক্ষার ব্যবস্থা করি বাইরে আমরা যাব না বাড়িঘর ছেড়ে শিশুদেরকে ছেড়ে মহিলাদেরকে ছেড়ে আমরা বাইরে যাবো না আর বললেন না এই রকম কাপুরুষের মতো দুর্বল হয়ে যুদ্ধ করব না বিশেষ করে ঐসব সাহাবেকেরাম রাজিয়াল্লাহ তালান যারা বদরের যুদ্ধে বিভিন্ন ওজরের কারণে অসুবিধার কারণে হাজির হতে পারেননি তাদের বড়ই আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাপরা কখন সুযোগ দেবেন আল্লাহর শত্রু মুশ্রেক আর করে বিরুদ্ধে কখন আমরা সংগ্রাম করার সুযোগ পাব তখন তারা এই পরামর্শ দিলেন আল্লাহ আমরা এই বাড়িতে বসে যুদ্ধ করব না চলেন মদিনার বাইরে গিয়ে তাদের সামনে মোকাবিলা হবে সকালবেলা নবী করিম সাল্লাহ সাল্লাম লেবাস পোশাক পরে যুদ্ধুল্লেবাস পরে বর্মপরে বাড়ি থেকে আল্লাহ বেরোলেন আল্লা আলমিন বলছেন যখন তোমার পরিবার থেকে সকাল সকাল বেরিয়ে মমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় মোতায়েন করছিলাম আলীম আল্লাহ ফকরবুল আলমিন সবকিছু শুনেন এবং জানেন আল্লাহ ফক্রবুল আলমিন সুরে আল ইমরান আয়ত নম্বর একশো বাইশাব করছেন হাম্মালা ওয়াল্লাহু ওয়ালিহুম্মা ওয়ালা আল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ পাক বলেন শরণ করো যখন তোমাদের মধ্যে থেকে দুইটি দল দুর্বলতা প্রকাশ করেছিল এই দুইটি দল মুমিন মুসলিমদের মধ্যে থেকে তাফসীর কিতাবাইতে আছে যে মদিনার দুইটি গোত্র একটি হচ্ছে বনু সালামা আর আরেকটি হচ্ছে বনু হারেসা এরা মনোবল তাদের দুর্বল করে ফেলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শরণ করাচ্ছেন তার কথা আস্থা ভরসা রাখা উচিত আল্লাহ ফাকর আলমিন তারপরে বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছেন আয়ত নম্বর একশো তেইশ আল্লাহ নিঃসন্দেহ আল্লাহ ফাকরুল আলমিন তোমাদেরকে বদর প্রান্তে সাহায্য করেছেন ওয়ান তুমি আল্লাহ আল্লাহ মুমত করুন জাতি করে তোমরা সুক্রিয়া আদে করতে পারো আল্লাহ ফাকরুল আলমিন এই বদরের যুদ্ধে ফেরিস্তাও নামিয়েছিলেন সুরে আনফালের আয়াত নম্বর নয় এক হাজার ফেরিস্তার কথা রয়েছে যা প্রথম আল্লাহ ফাকর্ব আলমিন এক হাজার ফেরিস্তা নামিয়েছিলেন আর তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন তিন হাজার কথা এই আয়াত উল্লেখ করেছেন তিন হাজার ফেরিস্তা আল্লাহাক নামিয়েছিলেন মমিনদের সাহায্যের জন্য তারপরে আয়তা আল্লাহ ফাকরাবুল আলমিন পাঁচ হাজার ওয়াদা করেছেন যে প্রয়োজন যদি পড়ে তো আল্লাহ পাক তোমাদের জন্য পাঁচ হাজার ফেরিস্তা নাজিল করবেন কিন্তু পাঁচ হাজার আল্লাহ পাক নাজিল করেননি আর কোন কোন তফসির কারগণ বলেছেন তিন পাঁচ আল্লাহ পাক ওয়াদা করেছিলেন প্রয়োজনে তোমাদের জন্য তিন হাজার পাঁচ হাজার আমিন নাজিল করব ہیلہ پاکل کرکربی ایک ماہر پکر صحاب رامان پاکربل منوبل بڑھانے نازل کر سات যখন হে নাবি তুমি বলছিলে যে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাফাক তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের রব যে সালাহতে আল্লাফি মিনাল মালাতে তিন হাজার ফেরেস্তা দিয়ে যাদেরকে আল্লাফাক নাজিল করবেন আল্লাফাক তারপর বালা অবশ্যই যথেষ্ট তোমাদের জন্য ইন তসবিরু শর্ত হচ্ছে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং রণক্ষেত্রে অটল থাকো অত আর তোমরা যদি সংযত হও পাপ মুক্ত হও गुन्हा मध्य पापे डूबे आल्ला सहाय करें आल्ला पदस्खलन ना घटे पिछपा हुए रणक्षेत्र पलायन ना करी द्वितीय शर्त हे पापमुक्त थकी आल्लाकिन व्याम हाजा मुहूर्ते दे तुम्हारे शत्रा एस ইউম দিদ কুম রকুম বেখম সাথে আল্লাফ তোমাদের প্রতিপালক সাহায্য করবেন আল্লাহ চিহ্ন দিয়ে আল্লাহর আলমিন তারপরে বলছেন অমাজা আলাহ বুসরা আল্লাহুম আল্লাহপাক যে ফেরেস্তা দের কে পাঠিয়েছেন এটা তোমাদের জন্য একমাত্র সুসংবাদ মাত্র না হলে সাহায্য আল্লাহ পাকের হাতে আল্লাহ ইচ্ছা করলে বিনা ফেরিস্তা নামিয়েই তোমাদের সাহায্য করতে পারতেন যাতে করে তোমাদের মনে এর দ্বারা প্রশান্তি হয় হাকিম আর সাহায্যতে একমাত্র আল্লাহাকের পক্ষ থেকে এসে থাকে যিনি সর্বজয়ী তাকে কেউ পরাজিত করতে পারেনা আর যিনি প্রজ্ঞাময় যার প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় প্রত্যেকটি আদেশ নিষেধে রহস্য রয়েছে আল্লাহ পাক আলমিন যে এখানে তোমাদেরকে বদর প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন এতে আল্লাহ ফকরবুল আলমিনের হেকমত রয়েছে তোমরা গিয়েছিলে এই উদ্দেশ্য আসছে আর তাদের এই ধন সম্পদ লুটে নিয়ে প্রতিশোধ নেব কারণ আমাদের ধন সম্পদ তারা মক্কায় লুটে নিয়েছে দখল করে নিয়েছে কিন্তু আল্লাহ ফকরাবুল আলমী চেয়েছিলেন না এটা যেন না হয় বরং তাদেরকে উচিত শাস্তি দিয়ে দেওয়া হয় এবং সামনে মুখোমুখি হয়ে তাদের সাথে যেন মোকাবিলা হয় আল্লাহ ফকরবুল আলম তারপরে বলছেন লেখা তারাফিনু যাতে করে আল্লাহরুল আলমিন কাফেরদের একটি দলকে ধ্বংস করেন এ আয়টি নাজিলহাই নবী করিম সাল্লামের উপর যখন নবী করিম সাল্লা সাল্লামের ময়দানে কাফিররা দাঁত শহীদ করে দিয়েছিল এবং মাথাকে আহত করেছিল নবী করিম সাল্লাহঃারিতা আছে বড় আফসুজ করে বলছিলেন কৈফাইফ নবী সেই জাতি আর কি করে পরিত্রাণ পেতে পারে সেই জাতির কি করে রেহাই হতে পারে যারা তাদের নবীকে আহত করেছে যেন নবী করিম সাল্লাহি সাল্লাম তাদের জন্য বদ্ধ করছিলেন এবং তাদের সম্পর্কে নিরাশ হয়ে যাচ্ছিলেন যে এরা আর ইমান নিয়ে আসবে না যদি নবীকে এর আহত করতে পারে নবীর ওপর এরা আঘাত নিয়ে আসতে পারে তাহলে এদের ইমাম নিয়ে আসার মতো মন মানসিকতা নেই আর একটি ঘটনা ঘটেছিলিমের বেশ কিছু সাহাবাহিক ধোকা দিয়ে কিছু আরব কাফের গোত্ররা শহীদ করে দিয়েছিলাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং বদ করেছিলেন এক মাস ধরে কোন নাজেলা আল্লাহ ফাকরুল আলমী নিষেধ করলেন যে হতে পারে এরা আগামীতে গিয়ে ইসলাম গ্রহণ করতে পারে আগামীতে গিয়ে এরা সৎ হয়ে যেতে পারে আল্লাহাকালিন এ সম্পর্কে তোমার কোন করবে এটাও তোমার আর তুমি নামে পাঠিয়ে দেবে জান্নাতে যাওয়ার রাস্তা দেবে না এটাও তোমার হাতে রাখিনি বদুয়া দেবে তাদেরকে যে ধ্বংস হয়ে যাক তারা এটাও তোমার ইতিহারে রাখেনি আউয়ুব আলহিম হয়তো আল্লাহাক তাদের তওবা কবুল করবেন তাদেরকে ইমানের তৌফিক দেবেন এবং তারা সংশোধন করে নেবে। যেমন মক্কর কোরেশরা যারা ওহদুর যুদ্ধে নবী করিম সাল্লা আলীহস্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসছিল তাদের মধ্যে ছিলেন আবু সুফিয়ান তাদের মধ্যে ছিলেন খালেদিন ওলিদ আহমা এরা সকলে ইসলাম গ্রহণ করেছিলেন পরে আর এইরকম অনেক সাহাবাইকার যারা সেই অবস্থায় কুফরিতে ছিলেন পরে তারা ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহাকরম বলছেন হয় আল্লাহ তাদের তবা কবুল করবেন অথবা তাদেরকে আল্লাহাক শাস্তি দেবেন আর যদি আল্লাহাক শাস্তিও দেন সাইনাহ এরা হচ্ছে জালেম মহানাল্লাহ তারপরে সৈরাহ একশো তিরিশ এরশাদ আলমিন এখানে সুদের কথা বর্ণনা করেছেন সুদ রক্ষণ করতে আল্লাহ আল্লাহাক নিষেধ করেছেন আল্লাহ ফক্রাবুল্লা আলমিনে বা তোমরা সুদ খেও না চক্র আকার বৃদ্ধির এবং তোমরা আল্লাহকে ভয় করো করে তোমরা পরিত্রাণ পেতে পারো এর মানে এই নাই যে শুধু একবার যদি সুদ নেন তাহলে জায়জ হবে আর যদি চক্র আকার রূপে যদি খেতে থাকেন যে বাড়তি আছে বাড়তি আছে চাকার মতো ঘুরতে আছে তাহলে জায়জ হবে না এই বিষয়টা নেই এই জন্য আল্লাহ ফক্রব আলমিন বলেছেন যে চক্র আকার রূপে তোমরা সুদ খাবে না কন্যা এবং সেই জাহান্ন আগুন কে তোমরা ভয় করো যা জন্য তৈরি করা হয়েছে। কা এবং আল্লাহ রসুলের আনুগত্য করোলা আল্লাহ কুন্তুর হামুন তাহলে তোমাদের উপর দয়া করা হবে আল্লাহ পাকের দয়া পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তার রসুল সাল্লাহ ইসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা আর যারা অমান্য করবে নবী করিম সাল্লাসলামের আদর্শ থেকে সৈন্যদ থেকে দূরে সরে যাবে বিরাট কাজ করবে তাদেরকে আল্লাহ আখতার রহমত থেকে বঞ্চিত করবেন আল্লাহাকাল ইমরানের আয়াত নম্বর ১৩৩ করেছেন। একশো তেত্রিশ হাসমা ওয়াতিল মুক্তিন মহান আল্লাহ এরশাদ করছেন মমিন মুসলিমদেরকে সম্বোধন করে যে তোমরা দৌড় লাগাও তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে এমন সব কাজের দিকে যাতে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করেন অজান্নাত এমন জান্নাতের দিকে আর্দ হাস ওয়াত যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান আসমান জমিনের মতো আল্লাহ ফাকরুল আলমী শুধু বোঝাতে চেয়েছেন আসমান জমিন চাইতে অনেক অনেক বেশি প্রশস্ত আল্লাহ ফাকরুল আলমিনের জান্নাত নিম্ন মারের জান্নাতি যাকে সর্বশেষে আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠে জান্নাতে দেবেন যার সরিশা পরিমাণ ইমান ছিল এবং সামান্য আমল দ্বারা প্রমাণ করেছে যে আমি মমি মুসলিম তাকে আল্লাহ পাকুল আলমিন পৃথিবী এবং তার দশগুণ দেবেন আল্লাহাক বলছেন এই জান্নাত সংযত আল্লাহ ভিরুদের জন্য তৈরি করে রাখা হয়েছে তাহলে এ আয়াত প্রমাণ করে আর এই রকম বহু আয়াত রয়েছে যে আল্লাহপাকের জান্নাত আল্লাহাক সৃষ্টি করে রেখেছেন এই রকমের জাহ্নাম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন আল্লাহ আল্লাভীরু কারা সংযত কারা তাদের কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছেন প্রথম গুণ হচ্ছে যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য সচ্ছল থাকলেও ব্যয় করে আর অসচ্ছল থাকলেও ব্যয় করে ওয়ালকাজ এ মিনাল গাইজ আর একটি গুণ তাদের হচ্ছে যে তারা নিজের ক্রোধকে সংবরণ করে রাগকে নিজে সামলিয়ে রাখতে পারে রাগের প্রতিক্রিয়া দেখাই না भावे राग दिए मानसर मध्य राग के संबरण करते हैं राग के चेप रहीबरण करा तब मानुष गोसा हो सब मानसना कर देहिबुल मोहसिन अल्लाह पकरबुल आलमी सत्कर्मशील তাদেরকে আল্লাহাক সৎ কর্মশীল বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে আল্লাহাক ভালোবাসেন আল্লাহাক রবুল আলমিন মুত্তাকি যারা তাদের আরও গুণ বর্ণনা করেছেন তারপরে আলু ফাহিসা আর ওইসব লোকেরা যারা অশ্লীল কাজ করে অশ্লীল কাজ যদি করে আল্লাহাক বলছেন ওয়াইজ ইজা ফুল ফাহিসা ঐসব লোকেরা মুতী যারা ইজা ফলু ফাহিসা যদি কখনো অশ্লীলতায় লিপ্ত হয় অন্যাই কাজ করে অশ্লীল কাজ হচ্ছে যে কোনো এমন কোন নোংরামি যেসব আল্লাহ পাকের দিনেও হারাম এবং সমাজ বিরোধী কাজ আল্লাহ বলছেন জালামুফু অথবা তারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে জুল অত্যাচার করেছে অন্য কোন পাপ করে। জাকার দ্রুত তারা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাপাক ভুলে থাকে না আর গোনার উপর অটল থাকে না বরং ভুল হয়ে গেলে তার আল্লাহকে স্মরণ করে জুনুবিহীন अतपर तर गुन्हारना कमना कर रखे छाउ गुन्हा जेने तारा जिस पाप करटल थे बर कख गुन हो जाए पदस्कलन घटे और द्रुत संशोधन पपर रास्ते अटल थके बुझते पे भूल रस्त भूलर रास्ते দীর্ঘ সময় থাকে না বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ দিনের দিকে ফিরে আসে সংশোধনের দিকে ফিরে আসে আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহপাক এসব লোকেরা যারা সংযত আর যাদের গুণগুলি বর্ণনা করলাম এদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মার্জনার অজান্নাতুন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত রয়েছে এমন তাজিরি মিন তাহাতিয়াল আনহার যার নিম্ন দেশ থেকে নহর প্রবাহিত রয়েছে কালে দিন আফিহা যেখানে তারা চিরকাল থাকবে নেমা আজরুল এবং যারা যারা আমল করবে তাদের জন্য কতই না সুন্দর পুরস্কার রয়েছে আল্লাহ মিন আল্লাহাকাল কাবুলিম সালাম সাহবা ইকালামদেরকে আল্লাহাক সান্তনা দিচ্ছেন তোমাদের যে ওহোদের যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ এতে তোমরা বিচলিত হয়ে না আল্লাহ আল্লাহাক রবুল আলমিন এইরকম মানব জাতির ইতিহাসে অনেকবারই করেছেন আল্লাহ পাকের এতে রয়েছে বড় রহস্য খালাত তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় গত হয়ে গেছে এবং তাদের সাথে আল্লাহ পাকের এই রকম নীতিমালা ছিল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো ফানজর উ কেফা খান আকিবুল বিন যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের পরিণাম কি হয়েছিল তাদেরকে শেষ পরিণামে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ওইভাবে দেখবে যে যারা তোমাদের শত্রুতা করেছে তোমাদেরচার করেছে তাদেরকে আল্লাহ আলমিনাশ করবেন আর এই কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং তাতে রয়েছে দিক নির্দেশনা এবং আল্লাহ জন্য রয়েছে তাতে উপদেশ আল্লাহাক তারপরে ইস্বাদ করছেন ওাল্লা তাহিনু ও আল্লাহ ফাকর্বুলাল বলছেন যে তোমরা দুর্বল হয়ে পড়িও না হীনবল হয়ে না ওয়াল্লা তাহানু আর তোমরা দুঃখিত চিন্তিত হো না আলাউন হে মমিন মুসলিম তোমরাই শ্রেষ্ঠ হবে তোমরাই নেতৃত্ব দেবে তোমরাই ওপরে থাকবে তোমরাই সম্মানিত হবে বিজয়ী হবে তোমরা ইনকন তো মেনিন কিন্তু একটি শর্ত আল্লাহ লাগিয়েছেন যে তা হচ্ছে যদি তোমরা মমিন হও সত্যিকার অর্থে মমিন হইতে হলে কি হইতে হয় প্রথম ইমানের ছয়টি বিলার ঠিক করতে হবে তারপর ইসলামের পাঁচটি স্তম্ভ ঠিক করতে হবে তারপরে যে সব কাজ আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে অমা আতা হোক অমা হতা হোক আর যা কিছু রসুল দিয়েছেন তা গ্রহণ করতে হবে আর যা কিছু হতে রসুল উল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ পাক রবুল আয়ু সম্মানিত করবেন আল্লাহ আল্লাহপাক আর একটি আয়তে ইসাদ করেছেন যে বুধুন আল্লাপা তাদেরকে নেতৃত্ব দেবেন সম্মানিত করবেন পৃথিবীতে শক্তিশালী করবেন কিন্তু শর্ত হচ্ছে যে একমাত্র আমার এবাদত করবে আমি আল্লাহ বলছি আর আমার সাথে কোন কিছুকে করবে না। আজকে মুসলিম অধিকাংশ মানুষ শির আর বিদাতে ডুবে আছে যার ফলে আল্লাহ পাক আব্দুল্লা আলমিন তাঁর দুনিয়ার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন আর আখেরাতে এই অবস্থায় যদি শির্ক নিয়ে চলে যায় তাহলে আল্লাপাক আখের রাতে নিয়ামত থেকেও বঞ্চিত করবেন মহান আল্লাহ তারপরে সাহাবা কিরমদের সান্ত্বনা দিচ্ছেন যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে হতাহত হও কারণের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন আল্লাহাক বলছেন তোমাদেরকে যদি আঘাত থাকে এই অহুদে ফাকাত মাসাল কৌমারিস তাহলে এই যে জাতি রয়েছে পুরাইশ এই যে মুশ্রেকা রয়েছে তাদেরকেও এই রকমই আঘাত পৌঁছেছে এক আঘাত পৌঁছেছে বদরে বদরে তাদের সত্তর জন জাহান নামে পৌঁছেছে ধ্বংস আর তোমরা তো আল্লাহ রাস্তায় শহীদ আর আরেকটি বিষয় হচ্ছে যে অহুদের যুদ্ধেই যদি তোমাদেরকে আঘাত পৌঁছে থাকে তাহলে তার পূর্বে প্রথম খানে যেহেতু পরাজিত হয়ে পালায়ন করেছিল এই মুশরিকেরা তাদের অনেকে হতাহত হয়েছে তো তাদেরকেও আঘাত পৌঁছেছে সুতরাং তোমরা হীনবল হবে না তোমরা তোমাদের দুর্বলতা প্রকাশ করবে না অতিলকাল আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি যুগকে আল্লাহ পাক মানব জাতির মধ্যে আবর্তিত করেন কখন আল্লাহ নিচে নামিয়ে দেন এর মাধ্যমে আল্লাহ ফকরবুল্লা আলমিনের অনেক পরীক্ষা রয়েছে এটি হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা এখান থেকে আল্লাহরুল আলমিন যে মমিন মুসলিমদেরকে অহুদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত করলেন এবং তাদের মধ্যে এর হেকমত রহস্য আল্লাহ উল্লেখ করেছেন কিছু আল্লাহাক বলছেন যে তোমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করলাম আর এখান থেকে কাফের হাত ছাড়া হয়ে চলে গেল তোমরা তাদেরকে পরাজিত করতে চলেছিলে কিন্তু তারপরেও যোগ তোমরা ক্ষতিগ্রস্ত হলে তাদের হাতে এতে আল্লাহাক রব আলমিনের বিভিন্ন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহাকালিয়া আলম আল্লাহিন তারা তিনশো ফিরে চলে গেছে তারপরে এখানে হয়েছে তারপরে এদের মধ্যে সত্যিকার অর্থে কারা মমিন খাঁটি মমিন এবং এর ওপর অটল থাকছে সেটাও আল্লাহ পাক রব্লা আলমিন প্রকাশ করতে চান আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাককে যে গাইবে এটা জানেন সেটা মানুষের মাঝে প্রকাশ করতে চান আর একটি উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্য থেকে কিছু শহীদ আল্লাহ করতে চান আল্লাহ লোকরেক না আর সবচেয়ে বড় জালিম আল্লাহ ছাড়া অন্যকে যারা শেষদা করে আল্লাহ ছাড়া অন্য যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠপোষক মনে করে তারা হচ্ছে বড় জালেম যেমন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে বলেছিলেন যে ই শিরক আল্লাহ জুলমুল আজিম নিশ্চয় শির্কছে সবচেয়ে বড় জুল আল্লাহাক তারপরে বলছেন যে আরো আল্লাহাকের উদ্দেশ্য রয়েছে এতে যে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত কেন করলেন ওহদে ওয়ালিওমা হেস আল্লাহ ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লা ইসলাম সাহাবাহ কেন ক্ষতিগ্রস্ত তো হয়েছিলেন কিন্তু পরাজিত হননি আল্লাহ আকরব বলছেন ওয়ালিওমা হেস আহমানু আর যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ আকরবুল আলমিন বাছাই করতে চান যে কে খাঁটি মোমিন আর এই তামহেসের আরেকটি অর্থ হচ্ছে সংশোধন করা আল্লাহাক মোহমিনদের কিছু সংশোধন করতে চান কারণ কিছু মোহমিনরা পঞ্চাশ জন সাহাবিকে আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ নেতৃত্বে জবালের রোমা ছোট্ট একটি পাহাড় যে ওহদের সামনে ছিল সেই পাহাড়টির ওপর নিযুক্ত করলেন যারা ছিল তীর আন্দাজ তীর চালাতে অত্যন্ত পটু আর বললেন যে আমরা জিতি আর হারি যে কোনো অবস্থায় হোক না কেন एमको जो देखो नुचे नुचे खाते तब तुम्हारा पहाड़ नामा तुम्हारा प्रतरक्षारे हमला तक जो युद्ध सहबाइकाम काफेरा पलायन करीचे सहबाई केम युद्ध छा तहबाइक मध्य मतभेद शुरू हो ग তাদের কিছু লোকরা বলতে লাগলো যে আমরাও নিচে নামি আমরা শুধু খালি খালি হাতে বসে থাকলাম কিছুই করলাম না যাই ওদেরকে আমরা তাড়া করি এবং আমরা কিছু কুরাই গিয়ে এই অধিকাংশ লোকেরা বলতে মাত্র দশজন সাহাবি আবদুল্লাহ জব নেতৃত্বে থেকে গেলেন যদিও তাদের আমির বারবার কনিস করছিলেন কিন্তু তা শুনতে রাজি হলেন না নেমে গেলেন এই একটি রসুলের আদেশ ওই সাহাবাহিকেরামগণ অমান্য করার কারণে গাফিলতিতে শুধু ছেড়ে দেওয়ার কারণে এই রকমের আল্লাহ ফাকর আল পক্ষ থেকে শাস্তি এসেছে তাহলে যারা জীবনে নবী কাবি সাল্লা ইসাল্লামের শত শত ক্ষেত্রে বিরোধিতা করেছে তাদের উপর কত বড় শাস্তি পৃথিবীতে আসতে পারি আর পরকালে তাদের পরিণাম কি হবে আল্লাহা বলছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ ফাকর সংশোধন করতে চান যাতে আগামী তার এইরকম নবী শাসনের বিরুদ্ধাচরণ না করে ওয়াম হাকাল কা ফেরিন এবং কাফেরদেরকে আল্লাহ ফাকর নিশ্চিহ্ন করতে চান এই তোমাদের হতাহতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই রহস্য রেখেছেন যে কাফের দিকে আল্লাহাক নিশ্চিন্ন করতে চান মহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন হাসির তুমুল আলম্লা আলম আসবের ইন তোমরা কি চিন্তা করেছ যে জান্নাতে সহজে চলে যাবে জান্নাত যাওয়াটা অত সহজ নয় বরং তার জন্য বেশ কিছু করণীয় রয়েছে আর বেশ কিছু বর্জনীয় রয়েছে আল্লাহ ফাখের রাবুল আলমীর দিনকে সুন্দরভাবে পালন করতে হবে তাহলে আল্লাহ পাকে জান্নাত হাসিল হবে আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুাল্লাযিনা জাহাদু মিনকুম তোমাদের মধ্যে থেকে কারা প্রচেষ্টা চালল কারা জিহাজে অংশ নিল তাদেরকে আল্লাহ পাক এখনো প্রকাশ করেন নি এখনো পরীক্ষা করে যে কে এই রকমের কুরবানি দিতে পারল নিজেকে উৎসর্গ করতে পারল ওয়া ইয়ালামুস সাবিরিন এবং আল্লাহ পাক রব্বুল আলম ধৈর্যশীলদেরকেও জানতে চান যে ধারণ করল তাহলেই জান্নাত हासिल হবে ওয়ালাকাদ কুনতুম তামাননাউনাল মাউতা মিন ক্বাবলা আন তালকাউ ফাকাদ রাআইতুমহু ওয়া আর এর পূর্বে তোমরা মতের আকাঙ্ক্ষা করতে এই কাফেরদের সাথে সামনাসামনি হওয়ার পূর্বে তোমরা মরণের আকাঙ্ক্ষা করতে শাহাদাতের আকাঙ্ক্ষা করতে যে আল্লাহ রাস্তায় শহীদ হব। এখন তোমরা দেখে ফেলেছ চোখের সামনে রয়েছে এখন আল্লাহ রাস্তায় তোমাদের কুরবানি করো আল্লাহ ফাতরবুল্লা আলম যেন কোরআন করিম বুঝা এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন সুহান রব্বিকারব্বিলাম আল আলম সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আসসালামুক রহমতুল করিম আজমাইন মন্তবীসানিদ্দিন ফক্রবুল সলাতাম মহামের আক্রবম এক নম্বর এ চুয়াল্লিশ করছেন মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তিনি একমাত্র একজন রসুল আল্লাহ ফখরবুল আলমিনের তার পূর্বে অনেক রসুল চলে গেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম সম্পর্কে ওহদের যুদ্ধে শয়তান আওয়াজ দিয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে এতে অনেকে বিচলিত হয়েছিলেন এবং নিরশ হয়ে পড়েছিলেন যে আর কি হবে আমাদের ওই সময় আল্লাহ ফকরবুল আলমিন এ আয়তনাজিল করলেন কথা ছিল মিথ্যা এবং আল্লাহ ফকরবুল আলমিন আয়াতনাজুল করে বললেন যে মহম্মদ সাল্লাহ আলী সাল্লাম তো একজন রসুল যার কথা আল্লাহাক এ আয়ত উল্লেখ করেছেন এ আয় প্রমাণ করে যে নবী করিম সাল্লি সাল্লাম জীবিত নন বরং তিনি মারা গেছেন যে দুনিয়ার মত রয়েছে সেই মত তাঁর হয়েছে তবে আল্লাহাক রবুল্লা পরকালে সর্বোত্তম জীবন তাকে দান করেছেন এই রকমই শহীদদেরকে আল্লাহ ফকরবুল আলমীন সর্বোত্তম জীবন দান করেছেন কোথায় অথবা তাকে যদি নিহত করে আলা দেওয়া হয় ইনকালাবি উল্টো দিকে ফিরে যাবে কেউ যদি উল্টো দিকে ফিরে যায় ফালাই আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আল্লাহ ফকরবুল আলমিন যারা শুকর গুজার তাদেরকে উত্তম প্রতিদান দেবেন আল্লাহ পাক রেসাদ করেছেন আল্লাহ আল্লাহাক বলছেন যে কোন মানুষ তার নির্দিষ্ট সময় আছে মতের সেই সময় না আসলে কখনো তার মত আসবে না কখনো সে মারা যাবে না যদিও রণক্ষেত্রে যায় যদিও সে যে কোন রকমের ঝুঁকি নিক না কেন তার মত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ লিখনির সময় না পৌঁছেছে আর যেই ব্যক্তি দুনিয়ার পুরস্কার চাইবে পার্থিব প্রতিদান চাইবে আল্লাপাক বলছেন তাকে তা থেকেই দিব যারা শুধু গানী সম্পদের জন্য আসবে যুদ্ধে অথবা নেতৃত্ব দেখাবার জন্য আসবে নিজের বীরত্ব দেখাবার জন্য আসবে তাকে তাই দেব অমঞ্জরুল সহাব আল এবং যারা পরকালের পুরস্কারের আশা রাখে নতিহে মিনহা তা থেকে তাদেরকে দেব এবং দুনিয়াও আল্লাহাক তাদেরকে দেবেন যা তাদের জন্য নির্ধারিত রেখেছেন ওয়াসা নাজিজাহ এবং শীঘ্রই আমি শুক্র যারা কৃতজ্ঞ তাদেরকে বিনিময় দান করব আল্লাহাদ যাদের সাথে অনেক আল্লাহ লোকেরা সশস্ত্র যুদ্ধ করেছেন আল্লাহ রাস্তায় এই সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে তাদেরকে যে বিপদ আপদ এসে পৌঁছেছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা যে আহত হয়েছেন তাতে তারা হিনবল হননি অমা দাউফু এবং তারা দুর্বল হননি অমাস্তা কানু এবং তারা অপারক হননি অল্লাহ ইহিবুসেরিন আর আল্লাহ এইরকম ধৈর্যশীলদেরকে ভালোবাসেন الله فقط تار فرح ارشاد کرتن وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وسبت اقدامنا وانصرنا على القوم الكافرين ايبون تارا بولتو جراء الله ولا ايبون أمبئهم رسول جنشاتي جراء جهاد کرتن تارا بولتو جه الله الله فقط قصد دعا کرتو ربنا اغفر لنا ذنوبنا الله أما در گناه قوليكي مرجونا کرتن وإسرافنا في أمرنا أما در كازي قرمه جه بڑا بڑا روئي چ ওসবাহ জাতির উপর আমাদেরকে সাহায্য করো আল্লাপাক আবিয়া ও হোসনা সাবিল আখেরা আল্লাহাক তাদেরকে দুনিয়ারও প্রতিদান দিয়েছেন গানীমতের সম্পদ দিয়েছেন এবং আল্লাহাক রব্বুল আলম তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মান ইজত দান করেছেন বিজয় দান করেছেন আর কর্মবাসনিক হে কাফেরদের কথা মানো তাদের যে সব দাবা আছে সেসব কথা যদি মানো ইয়ার উদ্যোগ মালা আকাব এখন তোমাদেরকে তোমাদের দিন থেকে পিছনে সরিয়ে দেবে ফাতান কালিবু খাসরীন তখন তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া ফিরে আসবে তোমরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং যারা আল্লাহর শত্রু আল্লাহদ্দিনের শত্রু তাদের কথা মানিও না তাদের কথা মোতাবেক চলিও না বনিল্লাহমাউল্লা বরং আল্লাহ পাক তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের পৃষ্ঠপোষক ওহবা খৈরুলনা সে তিনি উত্তম সাহায্যকারী আল্লাহ ফাকরুল আলম তারপরে যারা সত্ত্বেও অহুদের যুদ্ধে বৌদরের যুদ্ধে ভীতি সঞ্চার করেছেন এবং নভি করিম সাল্লা সাল্লামকে সব বৈশিষ্ট্য দান করা হয়েছিল তার একটি বৈশিষ্ট্য হয়েছে নসের তো বীরবে সাহারিন আমি কাফেরদের থেকে আল্লাহর সূত্র আল্লাহর দিনের শত্রু থেকে এক মাসের দূরত্ব আল্লাহর বলছেন যে যারা অন্তরে আমি শীঘ্রই ভীতি সঞ্চার করে দেব এই জন্য বিমা তার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে তার অংশীদার বানায় তার শরীর করে দেই। तर मन दुरबल हो जाए कारण तल्ला आस्था रखेल सुलताना सीरकर सम्पर्क आल्लापा सनद नजर करजल कर प्रदत्त दिन शीर्क अवकाश नहीं आल्लापा के नजल की तो धर्मे कखो बहुत वादे अवकाश नहीं आल्ला छा कारो इबादत बंदगी আল্লাহাক কখনো অনুমতি দেননি আল্লাহাক রব আলিন তোমাদের ওয়াদাকে প্রতিশ্রুতি কে সত্য করে দেখিয়েছেন ইজ তাহস আহম নেহ হুকুমে তোমরা তাদের নিপাত করছিলে আল্লাহর শত্রুদেরকে আরবের মুশ্রেকদেরকে তোমরা নিপাত করছিলে নিজের হাতে হত্যা ফিল এমন কি তোমরা যখন দুর্বল হয়ে পড়লে এবং নিজের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করলে মা আরাকুম আর তুম যা তোমরা পছন্দ করো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা বিরুদ্ধাচরণ করলে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে নবী করিম সাল্লিয়াম তার পঞ্চাশ জন সাহাবীকে জাবালের ওমাতের ওপর আর নিচে বাকি সাহাবাহী কেরাম নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন আর এদেরকে তোমরা নিচে নামবে না কিন্তু এরা নিচে নেমে গিয়েছিল জন সাহাবি যে ওপরে ছিলেন তারা সব শহীদ গিয়েছিলেন পিছন থেকে এসে এই কাফেররা আক্রমণ করে দিয়েছিল আল্লাহ ফকরবুল আলমিন সেই সময় বিজয় দেখিয়ে দিয়েছিলেন প্রথমখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল আল্লাফা বিজয় দেখিয়ে দিয়েছিলেন कारण नफरम कर तुम हर दुर्बल मिनकुमिया तुम्हारे मध्य किसारा पार्थिव स्वार्थ चाहो गीम ধন মধ্যে অনেকেই পরকালের ইচ্ছা করে পরকাল তাদের লক্ষ্য উদ্দেশ্য তারপর তোমাদেরকে তাদের থেকে আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য এখানে পরীক্ষায় ফেললেন, ও আফা আনকুম আল্লাহ পাক তোমাদেরকে মাফু করে দিয়েছেন আল্লাহ ফাকর বলছেন ওল্লা হজু ফজল আল্লাহ ফক্রব মোমিনদের অত্যন্ত অনুগ্রহকারী উঁচু জমির দিকে উঁচু জমির দিকে চড়ছিল অর্থাৎ যখন কাফেরদের দের হামলা হয়ে গেল তখন সাহাবাহ কাম অনেকে উঁচু জায়গার দিকে ঘাঁটির দিকে ঢুকছিলেন ওহদ পাহাড়ের ওয়ালাতেন না আমার দিকে এইদিকে এসো আল্লাহ বান্দারা পালাই ওনা ফা বাকুম গমে তোমাদেরকে দুঃখের ওপর দুঃখ এসে পৌঁছেছিল লেকাইলা যাতে করে তোমাদের হাত থেকে যা ছুটে গেছে تمر دکھ کر پہنچے چھے تمرا دکھو اللہ ایک سو چوانواد غیر الحق अल्लाह फकरबुल आलमी कम तुम क्षतिग्रस्त हर पर काफे जालिम करते आल्लाबुल तुम्हारे तंद्रा नाजिल कर लंद्रार मध्य छो तुम्हारे मन शांति मानुषे जो तंद्रा आते শান্তি হাসিল হয় তারা আল্লাহ পাক বলছেন অতপর আল্লাহ পাক তোমাদের উপর দুঃখ কষ্টের পরে শান্তি নাজিল করলেন আর যা ছিল তন্দ্রার আকারে যেই তন্দ্রা তোমাদের এক দলকে ঢেকে নিয়েছিলাম আর একটি দল ছিল তাদের নিজের প্রাণ ছাড়া আর তাদের কাছে কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না নিজের যান বাঁচাতে হবে এটাই তাদের চিন্তা ছিল মুনাফেকদের কথা আল্লাহাকাল আল্লাহ সম্পর্কে তারা ভুল ধারণা রাখতাল রে মেসাই আমাদের কিছুমাত্র অধিকার আছে আমাদের তো মতামত নেওয়া হয়নি আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি আমরা ওয়া কি করব আল্লাপা বলছেন কুল হে নবী বলে দাও ইন্ম্লা সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ পাক রব আলমিন এবং এগুলি সব আল্লাহ আল্লাহাকের অধিকারে ইকফু ন আল্লাহ বলছেন হে নবী সাল তারা মনের মধ্যে এমন অন্যায় কথা লুকিয়ে রাখে যা তোমার সামনে প্রকাশ করে না তারা বলে থাকে লৌকান আল্লাহ আমি উন্মা যদি আমাদের এই ব্যাপারে কোন অধিকার থাকতো আর আমাদের পরামর্শ নেওয়া হইত তাহলে এখানে আমাদের লোকে আপ হতো না আল্লাহ পাক বলছেন তার উপর আল্লাহ পাক নিহত হওয়াকে বিধিবদ্ধ করে দিয়েছেন যাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে তারা নিহত হবেই হবে তারা বেরিয়ে আসত এলা মদাজ তাদের আছাড় খেয়ে পড়ার স্থানে আল্লাহ পাক রবুল আলমিন বলছেন যে তাদের যে মৃত্যু সজ্জা সেখানে তারা অবশ্যই বেরিয়ে আসত আল্লাহ মাফি সদুর এবং পাক তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান মাফি এবং তোমাদের অন্তরে যে কেমন ইমান আছে তা ছাটাই করতে চান কার অন্তরে ইমান আছে আর অন্তরে মোনাফি কি কপুতা ঢুকানো আছে আল্লাহাক তা পরিষ্কার করতে চান অল্লাহ আলী মুমবে জাতির সদুর আল্লাহ পাক রব্ আলমিন অন্তর সম্পর্কে পলায়ন করা হচ্ছে কবিরা গুনা আল্লাহ ফখরুল আলমিন তাদের অনেক নেক আমলের কারণে তাদের গোনাগুলিকে মাফ করার ঘোষণা করেছেন এই আয়াতে মহান আল্লাহ নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ট দেশ দেখিয়ে পলায়ন করেছিল জামান ওই দিনে যেই দিন দুইটি দল সামনাসামনি হয়েছিল অর্থাৎ কাফের দল কোরশদের নবী করিম সাল্লাহাম এবং তার সাহাবাহিকামগনামস্তাহমুদ শেতান যারা পিঠ ফিরিয়ে দিয়েছিল তাদের শয়তান ও পদস্কলন ঘটিয়েছিল ক্ষমাসীল এবং তিনি অত্যন্ত সহনশীল আল্লাহ ফকরবুল তারপর ইরশাদ করছেন যাদের চরিত্র হচ্ছে কি মানে নিজের যারা মতের সাথে মিল রাখে তাদেরকে বলেছিল যখন তারা সফর করত কোথাও আওকানু গুজেন অথবা তারা জিহাদের ময়দানে বেরিয়েছিল লৌকানু ইন্দানা এরা যদি আমাদের কাছে থেকে যেত আমরা যেমন যাইনি তারাও যদি না যেত মা মাতু তাহলে তারা মারাও যেত না আর তারা নিহত হইত না আল্লাহ হাসরাতান ফি তাদের অন্তরে আফসুস আক্ষেপ আল্লাহ পাক করে দেন অল্লাহি ও অথচ আল্লাপ মানুষের প্রাণের মালিক এবং মৃত্যু দানের মালিক আল্লাহ মানুনা বসীর তোমরা যা কিছু করো আল্লাহ সবকিছুই দেখছেন আল্লাহ রাস্তায় তোমাদেরকে তাহলে আল্লাহাক রব আলিনের মার্জনা এবং তার দয়া তোমরা যা কিছু সঞ্চিত করো তার চাইতে অনেক উত্তম সুতরাং আল্লাহ যদি সাহারাত গরণ করতে পাও এবং আল্লাহ রাস্তায় গিয়ে যদি মারা যাও তাহলে এটা তোমরা তোমাদের জন্য মার্জনার ব্যবস্থা করলে এবং আল্লাহ রহমতের তোমরা হকদার হবে মহান আল্লাহ তারপর অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ হবে মহন আল্লাহ তারপর ইরশাদ করছেন সাইজা আজম আল্লাহাক আল্লাহর এবং সারা বিশ্বে যার জন্য আলমিন আল্লাহাক বলেছেন তার অন্তরে দয়ার সীমা ছিল না তারপরে আল্লাহ পাক তাকে নম্র ব্যবহার করতে বলেছেন আল্লাহ আল্লাহাক অনুগ্রহ পূর্ব আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন ওয়ালাউকুন্দান আর তুমি তাদের সাথে যদি রুড়ো মিজাজ এবং কঠিন হৃদয় হইতে গালিজ আল কাল তোমার অন্তর যদি নিষ্ঠুর হইত অথবা তুমি যদি তোমার ভাষা যদি কর্কশ হইত লু মিন হাউলিক তাহলে হে নবী তোমার আশপাশ থেকে তারা পলায়ন করত ফু আন সুতরাং কারো যদি ভুল ভ্রান্তি হয় তাদেরকে মার্জনা করে দাও ওয়স্তাফিল্লাহম এবং তাদের জন্য আল্লাহ ফখরুল আলমের নিকট মার্জনা কামনা করু পরামর্শ যখন তুমি দৃঢ়সংকল্প হবে তখন আল্লাহর ভরসা করে কাজে নেমে পড়ো দৃঢ় সংকল্প হইতে হবে এবং তারপরে আল্লাহর ভরসা করে কাজে নামতে হবে ইন আল্লাহ ইয়াহিবুল নিশ্চয় আল্লাহ ফাকর্বুল আলমিন যারা তার প্রতি আস্থা রাখে তাদেরকে ভালোবাসেন সুতরাং আল্লাহ ভরসা রাখা মনে রাখবেন একটি এবাদত আল্লাহপাক যেন আমাদেরকে একমাত্র আস্থা ভরসা করার তৌফিক দান করেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহাক বলছেন যদি আল্লাহাকেন তাহলে তোমাদের কে পরাজিত করার পৃথিবী তার কেউ নেই আর তোমাদেরকে যদি আল্লাহ পাক অপদস্ত করেন আল্লাহ পাক তোমাদেরকে যদি একা ছেড়ে দেন সাহায্য না নেমে আসে হামানসরকুম ইম্বা দে আল্লা পরে আর কে তোমাদের সাহায্য করতে পারে এমন কেউ আছে পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা আবশ্যক মহান আল্লাহ তারপরে কোন নবীর জন্য জায়েজ নয় যে সে খেয়াল করবে কোন নবী এইরকম কাজ করেননি गलकाम आत्मसात कर जेहर मैदान गणीम धन सम्पन्द लुक रेखे इमाम पर्यत पहलाजे रखा बर एगुली तब जल्लाफाबल आलम जीते কোন ব্যক্তি যদি খেয়ানত করে আত্মসাত করে তাহলে যা কিছু খেয়ানত করেছে তা নিয়ে ক্যামতের দিন উপস্থিত হবে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের কৃতকর্মের আর তাদের আল্লাহাক বলছেন আফা মানি তিজওয়ানিমিন্ন ইসলাম মাসির যারা আল্লাহ পাক রব্লা আলমিনের সন্তুষ্টির অনুসরণ করে ওরা কি ওই লোকদের মতো যার আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আল্লাহ ফাকর আলমিনের ক্রোধের সাথে ফিরে গেছে আল্লাহ ফাকরমিনের আক্রোশ যাদের উপর তাদের মত কি আল্লাহের সন্তুষ্টি হাসিল করেছে সৎকর্মশীলরা ও মা ও আহ জাহান্নম যাদের আল্লাহ পাকে আক্রোশ হয়েছে আল্লাহ পাক অসন্তুষ্ট তাদের বাসস্থান হচ্ছে জাহান্নম অবস আল মাসির আর কতই না এই নোংরা প্রত্যাবর্তন স্থল হম দ্বারা যাত ইন্দাল তাদের অনেক মর্যাদা রয়েছে আল্লাহাক রবীন্দির এবং আল্লাহা সন্তি করবে দেখেন আল্লাহ আল্লাহাকে জাতির ওপর তার বিশেষ অনুগ্রহ করেছে নবী করিম সাল্লাম রসুল করে প্রেরণ করে तार कुरे, कुरे निश्ण बड़ो एहसान कर प्रेरण करके आरबे मध्य प्रायर मध्य आलिम आया तरह के आल्ला पाकि आयात पढ़े शनान ऐजा तरफ आत्मार परिशुद्धि करें आल्लाप दत्त विधान ज्ञान त যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ছিল কত ভুল পথে ছিল আল্লাহাক আল্লাহাকিমের আদর্শের অনুসারী হর তৌফিক দান করেন মহানাল্লাহ ইরশাদ করছেন সুরায় আলম রায় একশো পঁয়ষট্টিতে আওয়ালাম্মা আসবা যুদ্ধে क्षतिग्रस्त कर सत्तर जन शहीद हो तुम्हारे का बंदी पक्षान तुम्हारा तरफ सत्तर जन के জাহান নামে পৌঁছে এসেছিল এবং সত্তর জনকে বন্দী করে নিয়ে আসতে পেরেছিল এবং তোমরা জিজ্ঞাসা করছিলে ভুলটা কোথায় আল্লাহ এর কারণে রোমাতের ওপর তোমাদের পঞ্চাশ জনকে নিযুক্ত করলেন ওখানে থাকতে বললেন কিন্তু তোমরা সেখান থেকে নেমে আসলে যার ফলে তোমাদের এই বিপর্যয় ঘটেছে আল্লাপাক সর্বশক্তিমান মোহন আল্লাহ বলছেন যে বিপদ এসেছে ওই দিনে যেই দিনের অনুমতি আল্লাহাক সত্যিকার অর্থে কারা মোমিন আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করেছেন ওয়ালিয়া আলমাকু আল্লাহাক মুনাফিকদের কো জানতে চান ওকির আলহ আল কাতফিস এবং মুনাফিকদেরকে বলা হয়েছিল এসো আল্লাহ রাস্তা আমরা সশস্ত্র যুদ্ধ করি তোমরা ইহকাল পরকালার পক্ষ থেকে আমরা যদি যুদ্ধবিদ্যা জানতাম তাহলে হে নবী আপনার অনুসরণ করতাম হোম লীল কুফরিও মিন আক্রাবিন ইমান সেই দিন তারা ইমানের তুলনায় কুফুরির বেশি নিকটবর্তী ছিল তাদের অন্তরে আসরে কুফরী লুকায়িত আছে ছিল তারা যাইনি যুদ্ধের জন্য আতা মা কো আমাদের কথা শুনলে তারা এইভাবে নিহত হইত না কল হে নবী তুমি বলে দাও তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই কথায় তার নিজের মত দূরে করো তোমাদের যে নির্ধারিত সময় রয়েছে মতের তাকে কি তোমরা দূরে করতে পারবে কখনো পারবে না আল্লাহাক আর তোমরা ধারণা করিও না ওই সব লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে মৃত মৃত বলিও না তোমাদের মতো বল আহ বরং তারা জীবিত রয়েছেন ইন্দার এবং তাদের প্রতিপালকের নিকট তাদেরকে উত্তম রিজিক দেওয়া হচ্ছে আল্লাহাক ওালাক তাদের সম্পর্কে তোমাদের কোন চেতনা নেই তাদের জীবনটা কেমন জীবন পরকালের জীবন সেই জীবন এই দুনিয়ার জীবন চাইতে ভিন্ন আর এই জীবন সবচাইতে সম্মানজনক জীবন আম্বিয়াকে দিয়েছেন রসুলগণকে দিয়েছেন তারপরে আল্লাহপাক শহীদগণকে দিয়েছেন আর বারজাকি জীবন এমন কি অসৎ লোকদেরও রয়েছে কি কাফের মুশ্রেকদেরও রয়েছে কিন্তু তাদের লাঞ্ছনার জীবন রয়েছে তাতে তারা খুশি হবেন আল্লাহ খাল ফেহিম এখনও তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়নি তাদেরকে পেয়ে অত্যন্ত খুশি হবেন আর বলবেন আল্লাহ খৌফুন আলহিম আল্লাহম ইয়াহ জানুন ভয় নেই তাদের এবং তাদের কোন চিন্তাও নেই জিম যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের আঘাত পৌঁছার পরেও আহত হয়ে রয়েছে তারপরও ডাকে সাড়া দিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পরে আরব মুশেকেরা মক্কর কাফিররা ফিরে গেল ফিরে যাওয়ার পরে আবার তারা প্রস্তুতি ছিল, ঘোষণা করে গেছিল বদরে যেহেতু আমাদের নেতারা নিহত হয়েছে এই মুসলিমদের হাতে সুতরাং আমরা আবার বদলে আগামী বছর এসে এর প্রতিশোধ নেব এ সম্পর্কে কিছু লোকেরা নবী করিম সাল্লাম এবং সাহাবাইকার তো তোমাদের ভালো করে তারা আক্রমণ করতে যাচ্ছে তখন উদ্দেশ্য তাদের ছিল এই মুনাফিকদের যে এইভাবে সাহাবাইকারকে ভয় দেখাবো তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে আল্লাহ ফকরবুল্লা আলমিন বলছেন যে তাদের ইমান কমে যায়নি বরং আরো বৃদ্ধি পেয়েছিল যখন তাদেরকে কিছু লোকেরা বলেছিল ইন্নানা সাক জামাউল এই কাফের লোকেরা মক্কার তোমাদের জন্য বড় সেনা বাহিনী একত্রিত করছে ফুতরাং তাদেরকে ভয় করো ফা কিন্তু তাদের বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল হাসবানগঞ্জ বলেছিলেন তাদের জবাবে আল্লাহ পাকামদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। মিনাল্লাহ এবং তারা আল্লাহ সন্তুষ্টি অনুসরণ করেছিল আল্লাহ আল্লাহাক মহা অনুগ্রহের মালিক আল্লাহাকালিক এরা তো শৈতান তারা নিজের বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে اللہ اللہ کرتے اللہ, اللہ چیز তাদের পরকালে যেন কোনো অংশই না থাকে আর তাদের জন্য রয়েছে যারা আলীমানি খরিদ করে আল্লাহ পাকের ক্ষতি করতে পারবে না আল্লাহম আলীম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ওই কাফেরদেরকে এই ধারণা করিও না যে তাদেরকে আমি ছাড় দিচ্ছি অবসর দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণ কর দুনিয়াতে ধরি না শাস্তি দিই না এটা তাদের জন্য কল্যাণ কর এটা কথা মনে করিও না ইন্নামা নমি আজাদ ইসমা তাদেরকে অবসর দিয়েছি কিছু সময় যাতে করে তাদের গুণাগুলি আরো বৃদ্ধি পায় আর তাদের শাস্তিটাও আরো বড় হয় ওয়ালাহম আজাব উম মহিন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে আল্লাহ পাক বলছেন মা কান আল্লাহ আলামাজ আলিজ আল্লাহ পাক রদেরকে এই অবস্থায় যে অবস্থায় তোমরা রয়েছে দিতে চান না। বরং আল্লাহ কি মোনাফেক সব একাকার হয়ে রয়েছেন মোনাফেক চেনা যাচ্ছে না মদিনাজ কে মোনাফেক তারা তাদের কপটতাকে অন্তরে লুকিয়ে রেখেছে আল্লাহ পাক পরিষ্কার করে দিতে চান হাত্তামিজ আল খাবিজ আমিনা তৈব আল্লাহ নোংরা পবিত্র থেকে পৃথক করে দিতে চান চিহ্নিত অদৃশ্যের জ্ঞান দান করেছেন যা দিয়েছেন আল্লাহাক নবী রসুল গনকে এবং তাদেরকে আদেশ করেছেন বাল্লে মা উন এলাইকির রব্বে যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও সুতরাং তারা এই অদৃশ্যের কথা পৌঁছিয়ে দিয়েছেন জান্নাতের কথা কবরের জীবনের কথা আরো অনেক অদৃশ্যের কথা আল্লাহ ফাকরুল আলম নাজল করেছেন নবী সালাম তা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন সুতরাং তার গাইব থাকেনি কিন্তু কেউ বলবে নবী কালী সমস্ত গাইবের চাবি কাটিয়ে এবং যখন ইচ্ছা ইচ্ছা জেনে নিতেন এটা হচ্ছে শির্ক একমাত্র আল্লাহ ফাকর্ব আলমিন এই গাইব জানেন আল্লাহাকের নবীকে আল্লাহ শিখিয়ে দিতে আলমাইব সারত আমি যদি আর জানার এই ক্ষমতা আমার কাছে অনেক কল্যাণ আমি একত্রিত করে নিতাম না আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারতো না আল্লাহাক যে কোনো রসুল কে চান মনোনীত করেন ফা মিনু বিসুল সুতরাং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসুকু মেনু ও যদি তোমরা ইমান নিয়ে এবং তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে ফালাকুজর আজীম আল্লাহাকলে আল্লাহাক বলছেন ওই সব লোকেরা যারা কৃপণতা করে আল্লাহাক যা দান করেছেন তাতে আল্লাহাকের অনুগ্রহে তারা যেন ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণ করলাম আর অনেক কিছুই করলাম সঞ্চিত করলাম তাতে ফায়দা রয়েছে নাবাল বরং এটা তাদের জন্য অনিষ্ট নিয়ে আসবে যাতে তারা কৃপণতা করেছে তা তাদের ক্যামতের দিনে গলায় বেড়ি করে পড়িয়ে দেওয়া হবে বিশেষ করে ফরজাকাত দেয়নি ফরজ যে ব্যায় বহন ছিল এগুলি আদায় করেনি আল্লাহ পাক তাদের গলায় এইসবকে আগুনের বেড়ি করে পরিয়ে দেবেন আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ পাক রব আলমাতবর রাখেন মহান আল্লাহ ফু আগুনিয়া নিশ্চয় আল্লাহাক ওই সব ইহুদীদের কথা যারা বিয়াদুবি করে বলেছে আল্লাহর সানে ইন্দ আল্লাহ ফকীর আল্লাহ তো অভাবী দরিদ্র ও নাহনু আমরা সচ্ছল আল্লাহ কেউ এরা ছাড়েনি কত বড় মা কালু আল্লাহ বলছেন অবশ্যই আমি লিখে রাখবো যা কিছু তারা বলেছে এবং অন্যায় ভাবে যে তারা হত্যা করেছে তাও আমি লিখে রেখেছি যুকু এবং আমি তাদেরকে বলব সম্বোধন করে যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করতে থাকো আইদিকুম এটা এই জন্য শাস্তি যে তোমাদের হাত এই পাপগুলিকে অগ্রিম পাঠিয়েছে এগুলি তোমাদের কৃতকর্মের ফল যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোন কুরবানি না নিয়ে আসবে যাকে আগুনে ভক্ষণ করে নিবেল আমার পূর্বে অনেক রাসুল এসেছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এবং তোমরা যা কিছু বলছো তাও নিয়ে কোরবানি নিয়ে এসেছে ফালেমা কাতল তাদেরকে কেন খুন করেছিলে যদি তোমরা সত্যবাদী হো তাহলে মৃত্যু কাবল এটি কোন নতুন কথা নয় তোমার পূর্বে অনেক রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যা ওবিল ভাই ও জবরি অলকি তাবিল মনির যে রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং সহিফা নিয়ে এসেছিলেন সুস্পষ্ট দিক্তমান কিতাব নিয়ে এসেছিলেন কলনা সুল মত প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতে হবে ওয়াইনামতো রকম কিয়ামা তারপর তোমাদেরকে কিয়মতের দিনে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে জাহানিদিন জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হবে ঔদ ফিলাল জান্না জান্নাতে প্রবিষ্ট করা হবে ফাজ সেই তো বা তারাই সফল কাম অমাল হায়াত উদ্দিনী ই তাউল গৌর পার্থিব হচ্ছে ধোকার বস্তু আল্লাহাক বলছেন এবং তোমরা অবশ্যই শুনতে পাবে ইয়াহুদিন আসারদের পক্ষ থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এবং অমিন আল্লাজিন আশরাখু যারা মুশরেক তাদের পক্ষ থেকে শুনতে পাবে আজান কাসিরা অনেক ধরনের কষ্ট এরা মানসিক কষ্ট দেবে এরা দৈহিক কষ্ট দিবে এরা বিভিন্ন রকমের কষ্ট দিবে তোমাদের বিরুদ্ধে লিখে বলে তোমাদেরকে নানা নামে আখ্যায়িত করে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো ফাইনাল আজমিল অমর এটি হবে দুই সংকল্পের কাজ সুতরাং এই দিয়ে তাদেরকে প্রতিহত করবে আল্লাহ ফের উতুল কিতাব স্মরণ করো যখন আল্লাহ পাক ওই লোকদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল নাস খোলা খুলি স্পষ্ট বর্ণনা করে দেবে আর তা লুকিয়ে রাখবে না কিন্তু এই আদেশকে এই অঙ্গীকারকে পিছনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলেছিল অস্তারবেহী সমা এবং তা দিয়ে তারা অল্প মূল্য গ্রহণ করেছিল ফাবিয়া মায়েশ তরুণ বড়ো জিনিস বড়ো মন্দ যা তারা ক্রয় করেছিল যারা যা কিছু করে তাতে খুশি হয় ওয়াহ বোন এবং পছন্দ করে যা কিছু করেনি তাতেও যেন তাদের প্রশংসা হয় কিছু করলে খুব খুশি হয় এবং না করেও প্রশংসা তারা চায় রকম চরিত্রের মানুষ কেউ মনে করি না যে এরা ভালো মানুষ ফালা তাহসাবান তারা আল্লাহর আজাদ থেকে দূরে নয় বরং আল্লাহর আজাব তাদের জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তারপর আলবাব নিশ্চয় আসমান এবং পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের دینیر کی رہے چھے باندر ونیک سن رہے چھے اللہ آیا رات کے بڑی اور যারা আল্লাহকে جانے کے এবং پہ শরণ کے এবং کر نفر جی راج کر سرو اوستائ তারা গবেষণা করে চিন্তা করে আমাদের প্রতিপালক যা সামনে দেখছি এই বিশাল ভূমি যা দেখছি তা অনার্থক তুমি সৃষ্টি করনি বরং তোমার উদ্দেশ্য রয়েছে আল্লাহর বান্দাদেরকে দিয়ে এই জমিন আবাদ করবে এবং আল্লাহ পাক এর বান্দারা যেন আল্লাপা এবাজবন্দি করে এবং আল্লাহর আল্লাপের খেয়ে তারি করে আহজাইতাহ আমাদের প্রতিপালক তুমি যদি কোন ব্যক্তিকে জাহান্নামের আগুনে দাখিল করো ফাঁকাত আহজাই তাহলে তাকে বড়ই অপদস্ত করে দেবে সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুনে প্রবিষ্ঠ করিও রকম সাহায্যকারী হবে না এমন করবে সুপারিশ করে বা অন্য কোন চাষ সৃষ্টি করে আল্লাপে সামনে এইরকম কোন শক্তি থাকবে না রব্বানা আমাদের প্রতিপালক ইন্নানা মোনা দিন ইমান আমরা শুনেছিলাম একজন আহ্বানকারী তিনি ইমানের জন্য আহ্বান করছিলেন সেগুলিকে মার্জনা করে দাও মোচন করে দাও তাল আপরার এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে মৃত্যু দান করো তাদের সাথে আমাদেরকে উঠাবে আল্লাহ পাকের কাছে আরো দু আল্লাহ পাক শিখিয়ে Hey, لاچت تو کرونا تما خلافیت کرونا داندا جہاں کرلو فستا دعا قبول کر ل এবং করেছে তাদের কর্মকে আমলকে আমি বিনষ্ট করব না বা তোমাদের একে অপরের অংশ হাজার তোমাদের মধ্যে যারা হিজরত করেছে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে উলি আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে সংগ্রাম করেছে এবং অবশ্যই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে নহর সমিত রয়েছে এটি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে তার প্রতিদান সর্বোত্তম বিনিময় মহান আল্লাহ তারপর এর সাদ করছেন যে দুনিয়াতে যখন দেখবে অহংকারীদেরকে এবং ধনাঢ়্যদেরকে আল্লাহ অল্প সময়ের জন্য লাই শহরে অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন শহরে যারা কাফের তারা যে দাম্ভিকতার সাথে পদাচারণা করে তাতে তোমরা প্রতারিত হবে না হে নবী তাকে প্রতারিত না করে মাত এ তো হচ্ছে জাহান্ন এবং জাহান্নম কতদিন আর পৃথিবীতে থাকবে কতদিন জুল করবে কতদিন আর এখানে অহংকার দেখাবে আল্লাহর সামনে আল্লাহর নেক বন্ধের সামনে আল্লাহুল বলছেন তবে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালক কে ভয় করে তাদের জন্য বহু জান্নাত রয়েছে। যার নিম্ন দেশে অনেক নহর প্রবাহিত রয়েছে খালেদিন চিরকাল তারা থাকবে কখনো বিরতি হবে না আল্লাহাকরা বলেছেন নজরুল ইন্দুল্লাহ এ আতিথ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহাকের কাছে যা কিছু রয়েছে এটা অনেক লোকদের জন্য অতি কল্যাণকর আল্লাহাক বলছেন কিছু ভালো লোক রয়েছে বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তোমাদের প্রতি যা নাজল হয়েছে আল কোরআন তাও বিশ্বাস করে ওমাউনজিলিম এবং তাদের উপর যা নাজল হয়েছে তাও আগে বিশ্বাস করত। এবং তার সংক্ষেপে বিশ্বাস করে যে এটি আল্লাপ দত্ত কিতাব ছিল পরে বিকৃতি ঘটেছে প্রতিপালকের কাছে রয়েছে উত্তম পুরস্কার নিশ্চয় আল্লাহরুল্লা আলমিন দ্রুত হিসাব গ্রহণকারী মহান আল্লাহ শেষ আয়াতের সুরে আলী সাদ ধৈর্য ধারণ করো নিজেরা ওসা বেরু একে অপরকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দাও আত্মীয় আশেপাশে যা রয়েছে তাদেরকে ধৈর্যের কথা বলো অটল থাকার কথা বলো রাবু এবং তোমরা তোমাদের বন্ধনকে মজবুত করো অথবা রাবতু আল্লাহর রাস্তায় তোমরা পাহারা দাও আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য ওত্তাক্লা এবং আল্লাহকে ভয় করু তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবি আল্লাহ আল্লাহকে মুতুফুল্ল হন ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল হাসিল করা ইহকাল পরকালের আল্লাহ ফকরবুল আলমজান আমাদেরকে সার্বিক কল্যাণ হাসিল করার জন্য মন মানসিকতা দান করেন তৌফিক দান করেন পাঁচত্ব নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন আল্লাহ ফ্মাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে যেন মুক্ত রাখেন এবং আখেরাতের আজাদ থেকে আল্লাহ ফাকর্বুল আঞ্জল রক্ষা করেন